বিস্মিল্লাহ রহমান রহী পরময় ও আশিম আসুর আমরা যারা আপনার না কাউকে বিদায় দিয়েন না ও তালা খার্কি السلام ভাই الله নামিকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আমরাহু অনাসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহলাহু লা শারিকা লা অনাসাদন্নাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তসলিম allah Allah, allah. اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق وادين الحق ليزهروا على الدين كل ولاو كرها الله وما قلنا وزعم صدق رسول আমাকে জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দেখে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রতিযোগিতা শুরু করছে কি কার আগে জাহান নামে যাবে জোরে বলি না যেমন মানুষ ন্যাকের কাজ আশ্চর্য হয় এই দামি এক মাজলিশের মধ্যে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন এর জন্য শুক্রিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত আসতে পারে আবার কত কপাল পোড়া চার দোকানে আট মধ্যে লিপ্ত। কেউ বাগান বাজনা টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে লিপ্ত কপাল পরা। মাহফিল আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কপাল পরা। মাহফিল আসতে পারে আবার পারেন বহুত মধ্য দূরান্তর থেকে বহুত কষ্ট স্বীকার করে মাহফিলা হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না যেই মাওলায় কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মোত্তা কিন যা কিনেন শাহ কিন্তু দামি এক মাজলিসের মধ্যে আসার বসার বলার ও সোনার তৌফিক দান করছেন এর জন্য বেজানা খুশি যারা আমরা খুশি হইলাম খুশির সাথে সবাই আবারও বলে আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ খুবই দামি মাজলিস অনেক দামি বোখারির মধ্যে দীর্ঘ এক রবায়াত আসছে নবী আল্লাহ সালাতাম ফরমান আল্লাপাক এই কেন্দ্র করে সিদ্ধান্ত হনাকালিন শুধু মাফ করলাম তাই নয় শুধু মাফি করছি তাই নয় অন্য রতের মধ্যে আসছে আল্লাহ রব আলমের সমস্ত গুনাকে নেকের দ্বারা পরিবর্তন করে এ মাওলাফ হকের খেলা মাওলফের ইচ্ছা যাই হোক আমি যে আয়াশির করছি কালামে পাকের মধ্যে ফরমান হুয়াল্লা হকু আলা কুল্লি ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে দিন হকের সাথে বিল হুদা হেদায়তের সাথে এবং দিনে হকের উপরে উপরে সমস্ত অর্জন করে বিজয় লাভ করে নবী আলাই সালাম কে প্রেরণ করছেন কে আল্লাহু আল্লাহকে আল্লাহ কেজিবুল লি জামি আল্লাস্তাজিউাত আল্লাহ উনি যার অজু সব সময় আছে কোনো অবস্থাতেই তার ওজু কোনো অবস্থাতেই খালি হয় না গোপন হয় না অজিবুল অজু তার ওজুদ হওয়া অজিবা ঠিক না তিনি কে সমস্ত গুণের সমন্বয় তার মধ্যে আছে। লি জামি সমস্ত সেফাত তার মধ্যে কি আছে ঠিক না যারা বলেন এরকম অনেকে মনে করে আসলে তারা মনে হয় যেন আল্লাহ ফাঁকের নামের মূল ব্যাখ্যাই জানে না আল্লাহ কি আল্লাহ কাকে বলা হয় আল্লাহ এমন একজন সত্তা যার সমস্ত তিনি গুণান্বিত সমস্ত গুণে যদি উনি আল্লাহ সোবাহান একটা গুণ আল্লাহ আকবর একটা গুণ আল্লাহ রহমান একটা গুণ আল্লাহ একটা গুণ কিন্তু আল্লাহ মনে করতে পারে সমস্ত গুণ তার মধ্যে আসে আল্লাহ বলার সাথে সাথে সমস্ত গুণ তার মধ্যে আছে এমন এক সত্তা আমি স্মরণ করলাম আল্লাহ আল্লা নামে আবিদুর রহমান অথবা রহমান নামে ফালাহ আসমাউল হুসন হুসনা তার বহু সুন্দর সুন্দর নাম আছে এখানে একটা কথা মনে রাখতে হবে যে আরবরাওলিয়াতে আল্লাহকে আল্লাহ নামেই ডাকত এই আয়াত আয়াতের হইল কেন আরও যুগেও আল্লাহকে আল্লাহ যদিও তার সাথে শরিক করতো সেরেক করতো কিন্তু আল্লাহ তাদের কাছে খালেক হিসেবে পরিচিত ছিল কিন্তু রহমান রাহিম এই যে আল্লাহ ফাঁকের গুন এই সম্পর্কে তাদের পরিচিত ছিল না সরদার মোবাতাম যখন রহমান রহিম এই নামে ডাকা শুরু করলেন তখন আর প্রশ্ন করছে আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে চিনি আবার রহমান আসলো কোথার থেকে রহিম কি তখন আল্লাহকে আয়াত নাজল করলেন আল্লাহ নামে ডাকো বা রহমান রহিম নামে ডাকো যে নামেই ডাক আল্লাহ অথচ অনেকে আমরা মনে করি যেমন তথা কথিত খ্রিস্টানদের দালে হাদিসরা আল্লাহকে আল্লাহ নামে ডাকতে চায় না আপনাকে মনে করতে হবে আল্লাহর নাম কি জিনিস যার মধ্যে সমস্ত গুণের কি আছে আল্লাহর আল্লাহ রহিম আল্লাহ সত্তার ইয়া আজিজ ইয়া করিময়া সত্তারু ইয়া জব্বারু ইয়া মালিকু অনেক সময় লাগবে অনেক কি লাগবে কিন্তু যখন আল্লাহ এক সেকেন্ডের মধ্যে সমস্ত গুণ তার মধ্যে সমন্বয় হয়ে গেছে বলেন কাকে তার রসুল কে তার রসুল কি জিনিস রসুল কাকে বলা হয় রসুল এবং নভীর মধ্যে কোন পার্থক্য আসে কি নাই কোন পার্থক্য নাই কিন্তু তাদের উপর একটা প্রশ্ন আসে কি আছে আল্লাফাকালামের পা এখানে আল্লাহ রী সবাই বুঝবেন না কথাগুলি শোনেন মাতুফ এবং আর আরবিতে কায়দা আছে মাতুফ মাতু ফালাই একটা অপরটা বিপরীত হয় আয়াতি প্রমাণ করে নবী রসুল এক জিনিস না তাহলে রসুল কি কেউ কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবাক্তা অথবা নতুন কেতাব যাদের উপর আসছে তাদেরকে বলা হয় রসুল আর যাদের উপর নতুন কেতাব আসে নাই নতুন তারা হলো কি নবী তারা কি নবী। তাদের উপরে প্রশ্ন আসে আল্লাফকুল আলামিন হাজরত নবী ইসমাইল আলাই সামনে আয়াত নাজল করেন ও কানা রসুল কানা রসুল নবী ইসমাইল তিনি রসুল এবং কি পরিবর্তন তিনি করেন নাই নতুন কিতাবও তার উপরে আসে নাই অথচ আল্লাহ বলছেন রসুল বলছেন জয়াব কি এ কি। ওলামাই কেরাম খুব ভালো শুনবেন সমস্ত মোহাম্মা খুব ভালো বুঝবেন বোঝান চেষ্টা করবেন ইসমাইল পরিবর্তন করছেন। তাকে আল্লাভ কি বলছেন রসুল বলছেন এর জবাব কি সবচেয়ে সুন্দর জবাব দিয়েছে ইমাম এবিয়া রহমতুল্লাহ আলাই কেতাব নবুগাতের মধ্যে নবীদের উপরে জিহাদ ফরজ না অন্নার মোকাবেলা করা ফরজ নাহিয়ানির মনকার করা ফরজ না সমস্ত নবীদের উপরে জেহাদা ভাই জোরে বলেন অন্য মোকাবেলা করা অন্যের মোকাবেলা করা ফরজ সমস্ত রসুলের উপরে চাই তারবে কেতাব আসুক অথবা নাই আসুক চাই সে নতুন শরিয়াতে প্রবক্ত হোক অথবা নাই হোক অন্য মোকাবেলা করা প্রত্যেক রসুল কি ভাই যেহেতু এর জন্য কোরআন থেকে রসুল বলছে যদিও সে নতুন কিতাবের প্রবাক্তা না নতুন শরিয়তের না। যেহেতু অন্যের মোকাবেলা করছে এর জন্য আল্লাহ থেকে রসুল হিসেবে স্বীকৃতি দান করছেন তাহলে সমস্ত রসুলের উপর কি ফরস ভাই জোরে বলেন সমস্ত নবীদের উপরে সমস্ত নবীদের উপরে বাংলা কথা বুঝেন না কেন সমস্ত অন্যায় মোকাবিলা করা না করা। জেহাদ সমস্ত রসুলের উপরে জোরে বলেন চাই তার উপর নতুন শরিয়াত আসুক কর্তবান নাই আসুক চাই তার কেতাব আসুক অথবা নাই আসুক কি কথা ঠিক না আমাদের নবী সরদার মোহাম্মদ আরবি আলাই সালাম তিনি কি শুধু নবীন জোরে বলেন শুধু তিনি রসুল ও যেহেতু আমরা তার উম্মত আমার নবী শুধু নন তিনি শুধু রসুল তিনি রসুল মাথার মধ্যে রাখেন এগুলো থিম নবীলা কাজ তো করবোই দাওয়াতো দেবই ইসলায় কামের জন্য তো চেষ্টা করবোই মনে রাখতে হবে যে রেসালা দায়িত্ব পালন করবে তাকে প্রথম হেদায় থাকতে হবে কি কথা ঠিক না নিজে হেদায়ত না থাকি আর একজনকে হাঁদি হেদায়তের দাওয়া দেয় ব্যবসা এখন আমরা এটা ব্যবসা করি আমার গলা ভালো আমলা থাকুক অথবা নাই থাকুক বয়ান দিছি। আমি গুনার মধ্যে ডুবা নাই ডুবা বয়ান চালাইতেছি আমি নিজে নামাজ পড়ি অথবা নাই পড়ি বয়ান চালাইতেছি ঘৃণীত নিকৃষ্ট সবচেয়ে আল্লাহ অপসন্দ করেন যা নিজে আমল করেন অন্য কে বলেন করে সংখ্যা বেশি এর সংখ্যা খুবই বেশি সালাম দেখলেন এক ব্যক্তির নিচের হোট বাড়িয়া যাইতেছে বড় হইয়া যাইতেছে বড় হয় আর ফ্রেস্তা আগুনের কাশি দিয়ে আবার কাইটা লোকটা চিললাইতেছে এত কষ্ট কষ্ট করত কিন্তু নিজে আমল করত না এর জন্য তার শাস্তি এই আমাদের ময়দানকারীদের ওয়াইজিন দের জিব্রা টানিয়ে এক মাইল দুই মাইল লম্বা করিয়া হবে ফুইলে পুস করতে থাকবে তোর কে আমতের ময়দানের মানুষ ওই জিব হাঁটতে থাকবে সতর্ক থাকিয়েন ছাত্রদেরকে পড়াই কেতাব পড়াই নসিহাত করি হাদিসের দশ দেয় কোরআন এর তফসি দেয় যে নসিহাত গুলি ছাত্রের মাঝে করতেছি খেয়াল করে সেই নসিয়া আমার মধ্যে আসে কি নাই এক সাহাবি প্রশ্ন নিকৃষ্ট ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহর হাবিব বললেন তুমি নিকৃষ্ট ব্যক্তির প্রশ্ন করিও না তাকে চেনতে চাইও না বরং তুমি আমাকে প্রশ্ন করে ভালো ব্যক্তি কোন ব্যক্তি না সরবান আবারও প্রশ্ন করেছেন খারাপ ব্যক্তি কোন ব্যক্তি আবারও নবী বললেন না তুমি খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না তুমি আমাকে বলো ভালো কোন ব্যক্তি আমারও তিনি বললেন ইয়া আমাকে বলেন খারাপ লোক কোন ব্যক্তি নিকৃষ্ট কোন ব্যক্তি একই জবাব দিলেন বললেন। চতুর্থবার বললেনা যদিও ব্যক্তি ভালো লোক সম্পর্কে জানতে চায় নাই কিন্তু আমার নবী তারপর প্রথম ভালো লোকের পরিচয় দিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে দামি নবী আলা বুখারি রয়েতের মধ্যে বলেন এরকম মান্তা আল্লাহ আল্লাহ বুখারির রায়ত আমার নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয় আলেম এবং তোলা ফরমান আর এবং মাওলার জিকির নিকটবর্তী জিনিস অভিশপ্ত না আর দুইটা জিনিস অবিষপ্ত না আলেম এবং তোলা এই দুই তিন চার জিনিস অভিশপ্ত না উত্তম আর সব অভিষপ্ত সত্যদিন বিল হুদা এবং অদিনার পরে দিনের হাক বললেন কেন খ্রিস্টানরা বলতে পারে আমরা তো হেদায় আসি নবীসার দিনের উপরে আসি আর কোন দিন হকের উপরে হকের উপরে কেন্দিন এইটা আমার মূল কথা আমি এই কথা বলতে চাই নবীকে প্রেরণ করার কারণটা কিমন ইার দ্বারা এ কেউ ইলা বলা হইছে রাম রামায়ণ ইলা বলা হইছে ঠিক যুগে যুগে নবীগণ যে বিধান যে কানুন যে নিয়মই নিয়ে আসছে তাকে বলা হয় দিন যেহেতু নবীদের দিনের বাহিরে দিনকে দিন বলা হইছে। এক কথা আদর্শ এক কথায় কি আদর্শকে কি বলা হয় দিন বলা হয় আদর্শকে কি বলা হয় এর জন্য নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দিন এক অভিন্ন সমস্ত নবীদের দিন এক যদি দিন ধারা উদ্দেশ্য আকি বিশ্বাস হয় নবী আদমেরও জয় বিশ্বাস ছিল আমাদের নবীর একই বিশ্বাস একমত পুলসিরাত আছে সমস্ত নবীর একমত এই ব্যাপারে কারখানা সমস্ত নবীদের বিশ্বাস এক অভিন্ন কি কথা ঠিক না কিন্তু অন্য বিশ্বাসও থাকতে পারে যেমন এহুদিরা মনে করে কি বেটা খ্রিস্টানরা মনে করে নবী আল্লাহ আল্লাহ স্ত্রী আবার হিন্দুরা মনে করে রাম, লক্ষ্মী সরস্বতী এরাও কি অবত অবত এদের মতো কি আছে ক্ষমতা আছে আবার কালমার্স মাউসুতন। আব্রাহ লিঙ্কন সক্রোটিস প্লেটো অ্যারিস্টোটাল আব্রাহাম লিঙ্কন এরাও মনে করে না ধর্ম দিন এই পদ্ধতিতে দুনিয়া জন্য আমরা যে পদ্ধতি যে নিয়ম যে আদর্শ কায়ন করছি এর বাহিরে দুনিয়া ভালো চলতে পারে না যেমন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ গণতন্ত্রবাদ গণমানি জনগণ তন্ত্রমানি কি জনগণ আইন গণমানিমানি জনগণের আইন কার জোরে বলেন আল্লাহ অন্য কোন আইন চলবে চলতে পারে না লিউজিরাহু জিরাহু আল্লাহ দিল্লি আলাুল্লি সক্রুটিসের থিউরি ডেমোক্রেসির আসার পাঁচশো বছর আগের ইসাই সনের পাঁচশো বছর কি তার মানি ইসাই সন এখন কত ২০১৬ হাজার ষোলো তার পাঁচশো বছর আগে মানে পঁচিশশো ষোলো বছর আগের থিম সক্রুটিসের তার সাগ প্যালটো এরপরে অ্যারোস্টোটাল এদের থিম অনেক আগে লিউজ আলাকুলি নবী মোহাম্মদকে আমি প্রেরণ করছি অ্যারস্টাল প্লেটো আদর্শের উপরে অর্জন করবে এরপর কি এরপরে কি ধর্ম নিরপেক্ষবাদিস্টানরা কায়াম করছে নিরপেক্ষে কিভাবে চুপ থাকা আপনার জমি জরিফ করার জন্য আসছে আপনাকে প্রশ্ন করছে অফিসার অফিসার এই জমিন কার আপনি যদি বলেন আমার তাহলে জমিনের পক্ষে হয়ে যায় যদি বলেন আমার না জমিনের তাহলে তাহলে নিরাপা যদি বলেন ভাই আমি সেকুলার হয়ে গেছি আমি নিরপেক্ষ আমি জবাব দিতে পারবো না তাহলে সুপুত্র হবেন না জারস পুত্র হবেন আমি আমার রুমালের পক্ষে আমি আমার জমির পক্ষে আমি আমার বাবার পক্ষে হিন্দু হিন্দু ধর্মের পক্ষে পক্ষে মুসলমান সে ধার্মিক না মাথার মধ্যে নেন কোন ধার্মিক নিরাপেক্ষ কোথা আপনাদের খেয়াল কোন ধার্মিক নিরপেক্ষ না যে নিরাপ সে ধার্মিক না কিভাবে যার বাবা আছে মা আছে নিরপেক্ষ হয় কিভাবে আমি তো জমির পক্ষে আমি আমার বাবার পক্ষে আমি আমার মার পক্ষে মুসলমান তার ধর্মের পক্ষে হিন্দু রাহু দিন সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত নিয়মের উপরে নবী মোহাম্মদের আদর্শ নীতি বিজয় অর্জন করবে এ কফল পরা মুসলমান এ পরা মুসলমান। আল্লাহাক বলছে আমি নবীকে প্রেরণ করছি কমিউনিজম সোশ্যালিজম টেপরিজম ডেমোক্রেসি হাবিজাবিজ যত আদর্শ আছে সমস্ত আদর্শের উপরে আমার নবীর আদর্শ নীতি আল্লা কি বলেন একমাত্র আল্লাহর কাছে মনোনিত বিধান জোরে বলেন অন্য কাউর দিন জোরে বলেন না সত্য না হতে পারে আমি আমার দিনের উপর ঠিক জীবন জাকা থাকবো ঠিক আছে না হাঁকের সমস্ত বিজয় করতে গেলে সমস্ত দিনের বিজয় করতে গেলে সমস্ত দিনের উপরে সমস্ত আদর্শের উপরে সমস্ত নীতির উপরে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গেলে শুধু নরম তরম মেজাজে হবে না কি হবে না? বুঝলেন কেমনে কিভাবে বুঝলেন আল্লাহাক রসুলের তারিফ করেন মুহাম্মাদের মোহাম্মদের করেন। করেন্লাবি কি মুহাম্মাদুর রসুল উল্লাহ রসুল্লা সে কি বলেন জোরে বলেন কি আসি উল কুফামা উবাই না প্রথম প্রেফা পুরথম গুল বর্তমানে আমি দেখছি অনেক মুসলমান এখানে ঘুস গুস ঘুস গুজ এরকম করে আর বেইমানরা দেখেন একটু মুসলমানের রাগোয়া যায় একটু রাগ এ হুজুর আমি কত রাগ কেন হুজুর এত রাগ কেন হুজুর কিরকম পরে নাগ ওরা করবে থাপ্পরা দিবে আর আমাদের গাল নরম থাকবে পাইতে দেবো দেওয়াই যত বড় দেসলমানের নিয়ম না এটা ভুল এটা নবী ঈশার ধর্ম কার ধর্ম ভাই নবী ঈশার ধর্ম যদি নবী হিসার ধর্ম পালন করো একটা দিলে কি না কোনো সুযোগই নেই কোনো সুযোগ নেই কেন জালকে মাফ করা ওই মাজলবীর উপরে জুলুম করা হয় বুঝেননি প্রতিবাদ করতে হবে প্রতিবাদ নাই প্রতিবাদ নাই এর জন্য সমাজ ধ্বংস হয়ে যাই সমাজের মধ্যে কয় পার্সেন্ট মানুষ গাঁজা খায় কম তো কয় পার্সেন্ট মানুষ গাঁজা খায় এক পার্সেন্ট না কামও করুক পরের দিন যে তোমার ছেলেকেও নিয়ে গাঁজার মধ্যে ঢুকে তোমার তো সেই খবরই নেই তখন দেখ করুক আর করুক সব শেষ হয়ে যাইবে প্রতিভার শেষ হয়ে যাইত কিন্তু খবরদার আবার প্রতিবাদ করতে চাই নিজে দরাকাইও না খেয়াল রাখতে হবে জোস হুসাটা বুঝাইতে পারিনি আসিদ্দের বিরুদ্ধে খুবই কি জোরে বলেন খুবই কঠিন খুবই সত্য বুনিয়ানুম মারসুস বুনিয়ানুম মারসুস বুনিয়ানুম মারসুস কিন্তু আমাদের এতদিন বয়ান শুনছেন কি নবী নরম একেবারে মাটির মানুষ আমার নবী গরিব ছিলেন আমার নবী সিরা জামা দিছে আমার নবীর ঘর ছিল না আমার ছবি আমার নবী না প্যাডে পাথর মারছে এই বয়ান শুনতে শুনতে করছে যারা ইসলাম গ্রহণ করবে তাদের থাকতে হবে হবে। জামা তাদের থেকে ময়লা গন্ধ আসতে হবে তারা একেবারে সমাজের ছয় নাম্বার কাতারের লোক থাকতে হবে এরকম ধারণা হয়েছে কি হয় কিন্তু আমার নবী বাদশাহ ছিলেন আমার নবী প্রধান সেনাপতি ছিলেন আমার নবী প্রধান বিচারপতি ছিলেন শুধু দুনিয়ার বাদশা না এই বাদ আমরা জানি না বিমাম এখন বিমান করেন কেন হুজুর এটা তো যারা মদ খেয়ে পড়ে থাকবে তাদের কাজ এটা যারা আকাম কুকাম করবে তাদের কাজ আপনার নেতৃত্ব দেওয়ার জন্য হুজর আসছেন কেন অথচ আমার নবী দোজাহানের নেতৃত্ব দেওয়ার জন্য আসেন শুধু দুনিয়াতে না আরে ভাই অর্দাহান অর্ধ জাহান বলি তৎকালীন সময় তো আবিষ্কারী হয় নাই অস্ট্রেলিয়া আবিষ্কারী হয় নাই ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কারী হয় নাই চোদ্দশো ইসাই সালে বাসকার দেখা আবার কলম্বাস একই সাথে আবিষ্কার হয়েছে কিন্তু তৎকালীন সময় না তৎকালীন সময় যেই প্রজন্ম আবিষ্কার হয়েছে গোটা জাহানের বাসায় তোমার হতাপ ছিলেন যদি জাহান ধরে নেন বারাকুবামা। সে বাদশা কোথায় আমেরিকা কিন্তু প্রভাবটা উপরে যদিও তার প্রভাব ছিল কিন্তু এত বড় শক্তিশালী বাদশাহ খেজুর গাছের নিচে মাঠির মাটির উপরে একটা লাঠি দিয়ে ঘুমায় থাকতেন মুসলমান মুসলমান স্বর্ণের খাঁডে ঘুমাবে চিন্তা নাই আমি কোথায় আছি আমার মধ্যে টাকা আছে ভালো জামা আছে খবর নাই আবার জামা নাই তা নিয়ে নাই টাকা নাই তা নিয়ে নাই খাওয়ান নাই তা নিয়ে নাই ঘর নাই তা নিয়ে নাই আলহামদুলিল্লাহ বিল্ডিং নাই আলহামদুলিল্লাহ খানা আছে আলহামদুলিল্লাহ খানা নাই আলহামদুলিল্লাহ আল্লাহবাদশাহ বানাইছে আলহামদুলিল্লাহ ফকির বানাইছে আল্লাহামদুলিল্লা আল্লাহব রেজায় কাজা রেজা আমাকে আল্লাহ রপুল আলহামী যেই হালাতের মধ্যে রাখছে সেই আমার সামনে বসবো না কখনো না আমাদেরকে রাখছে সেই হালাতি আমরা খুশি কি কথা ঠিক আছে না ভাই কি মনে থাকবে তো আলহামদুলিল্লাহ নবিনিস আঠারো বছর পর্যন্ত অসুস্থ কত বছর 8 বছর পর্যন্ত কি পাড়ার লোকজন আল্লাহ একদিনও বলেন নাই তুমি অসুস্থ দিয়া পছন্দ করছ আলহামদুলিল্লাহ আমাকে সোলাইমান এত বড় বাদশা ছিলেন জিন ইনসানের বাদশা জিন ইনসানের শুধু মানুষের না এর মধ্যে এক আবেগ উপরের দিকে তাকাইয়া বলতে আছে যে দেখো যে নবী সোলাইমানে আল্লাফা কত ক্ষমতা দান করছে কত ক্ষমতা দান করছে ওর মধ্যে সোলাইমান হঠাৎ একটু মনের মধ্যে ভাব আসছে যে আমি ঠিক আছে তুমি ঠিক হইয়া যাও এই ত্ব তোমার আদেশে চলে না তোমার এমন কোন ক্যাপাসিটি নাই তুমি এত লোক নিয়া সত্তর হাজার বা চল্লিশ হাজার শূন্য নিজের চক্ষু দান করার ক্ষমতা তোমার মধ্যে নাই আমার জবান দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই আমার সুস্থ রাখার ক্ষমতা আমার মধ্যে নাই আমার ধনী হওয়ার ক্ষমতা আমার মধ্যে সব ক্ষমতা আমার আমার মাওলা আমাকে কান দিছে বিধে আমার কিছু নেই সোলাইমান তুমি নিজে ঠিক হইয়া যাও আমি ঠিক আছি কি কথা সত্য না মিথ্যা বাপারে মনে রাখতে হবে মুসলমান কোনো অবস্থাতেই নিজের মধ্যে কেবে আনতে পারে না গোলাম সারা বান্দার কিছু করতে মুসলমান বাবারা মোমেন বাবারা কে কি বলবে কে না বলবে আমার কোন দেখার বিষয় না মমনে সেইটাই দেখার বিষয় মাওলায় যে কাজে খুশি আমিও সেই কাজে খুশি মাওলায় যে কাজে বেজার আমার মাওলার না খায় আলহামদুলিল্লাহ আমার মাওলায় ফকির বানালো আমি আলহামদুলিল্লাহ না করিয়া কেউ মাওলার কবরে যাই আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও বাবারে বাদশা যদি চাও হইতে চাও দুনিয়ার ধ্বনি বাদ দিয়া আখ রাতের ধনী হও দুনিয়ার ধ্বনি কিছু না দুনিয়ার বাদশা গিরিও কিছু না কয়েকদিনের বাবা কবে জন্ম হইলাম কবে দাঁত পড়লো কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো বাবারে দুনিয়া কিশোরের দুনিয়া কাদুস্তি মিসে কাগজ গোয়াল ঘরের দিকে যায় ঠিক তো তোমাকে আমাকে কি যেন পিছন থেকে হাকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রহনা করছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এই মধ্যে এমন কেউ থাকতে পারি কোথায় রা করছো আমরা তোমাদের পিছনে সব সময় দিনের রাখা হিসেবে ঘোরাফেরা করতে আসে আল্লাহ রহমতুলাই সুন্দর একটা ঘটনা বয়ান করছেন এক রাখাল পাহাড়ের কিনারায় কিছু গরু পালত গরু চড়াইতো ওর মধ্যে অনেক গরু ছিল হ্যাংলা এবং মোটা তাজাও কিছু গরু ছিল হ্যাংলা গরুগুলিকে গুলিকে মোটা তাজা একটা গরু বলতে আছে। হে গরুরা আমাদেরকে রাখাল বলদ পাইয়া মুরুখ পাইয়া আমাদেরকে বলত পাইয়া গরু আমাদেরকে জানোয়ার পাইয়া রাখাল আমাদের গলার মধ্যে রশি লাগাইয়া তারপর তাজা গাছ না খাওয়াইয়া মরা গাছ খাওয়ায় আজকে বিকালবেলা যখন রাখাল আমাদের গলার মধ্যে রশি লাগাবার জন্য আসবে তখন আমরা কেউ রাখালের রশি লাগাব না বরং আমরা সবাই গিয়া পাহাড়ের মধ্যে তাজা গাছ খাবো অন্য অন্য গরুগুলি বলতে আসে শোন রাখাল আমাদেরকে মহাবাত করে ভালোবাসে বিধাই আমাদেরকে তাজা ঘাস খাওয়ার জন্য নেয় না কারণ পাহাড়ের মধ্যে বহু বড় বড় হিংস আছে পাহাড়ের মধ্যে নেয় না কিন্তু না কেন আজকে আর আমি বিকালবেলা রাখালের রসি লাগাবো না যখন বিকালবেলা রাখাল রশি লাগাবার জন্য গেল। এক একটা গরুর কাছে যায় গরু মাথা নত করিয়া দেয় রাখাল রশি লাগায় মাথা উঁচু করিয়া লেসটাকে উপরের দিকে উঠাইয়া এখন পাহাড়ের দিকে দৌড়ার বলে এ রাখাল আমি তোমার রশি গলায় লাগাবো না আমি ওই তাজা গাছ খাবো তোমার মরা গাছ আমি আর খাবো না তখন রাখার পিছনে দৌড়ায় আর গরু ওই পাহাড়ের মধ্যে বড় বড় হিংসু প্রাণী বহুত বড় বড় বাঘ বহুত বড় বড় সিংহ আছে খবরদার তাজা গাছ খাইতে যাইস গরু আমার গলা আমার রসি গলার মধ্যে লাগা কিন্তু রাখাল যতই নসিয়াত করে গরু আর শোনে না সে পাহাড়ের দিকে দৌড়ায় আর অন্য গরুদেরকে গালি দেয় রাখাল অনেক চেষ্টা করিয়া যখন ফিরে আসতে আসে অনেক দাফা দাফি করিয়া যখন ফিরিয়া আসছে আর বলছে গরু আর ওই তাজা গরু তাজা ঘাস আল্লাহ অন্য অন্য গরুদেরকে গালি দেয় যে গরুরা আমার কথা শুনলো না তাজা ঘাসের মজাও পাইল না তাজা ঘাসের মজাও পাইল না আমার কথাও শুনলো না একটা দোয়া করে মা না রে আমাকে বানাই আমাকে খোরাক দিব আমাকে বানাইছো আমাকে খোরাক দিবানা বাঘের দোয়া কবুল করছে ঘাসটাকে মট খাইয়া বুক চিড়িয়া যখন কলিজার মধ্যে রক্তের মধ্যে চুবক লাগাইছে এখন গরু চিল্লার বলে আপ আমি কেন রাকালের রসি গলায় লাগাইলাম না আমরা আলম আলম রা উলামা কেন শরীয়তের রশি নিয়ে তোমাদের গলায় লাগাবার জন্য আটছি রাখাল হিসেবে তোমাদের কাছে আটছি তোমাদের কপাল ভালো তো শরিয়াতের রসি তোমাদের গলার মধ্যে মধ্যে কোনো ভয় নাই নিজানের মধ্যে কোনো ভয় নাই পুলসরা কোনো ভয় নাই আর খোদা না কাজা সরিয়াতের রসিদ গলার মধ্যে না লাগাও জাহান্ন একটা বাঘ আল্লাহ আমাদের জন চলিয়াছে আর একটা জাহান নামকে খাইয়া আছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব আলম ফেরেস থাকে যে বনিয়া কে আমি বানাই এত নেমাতা এক ত্যাগ করতে করতে করতে করতে আগুন একবারে সাদা দুধের মতো সাদা হয়ে গেছে আমার মাওলা বলে ফেরেস্তারে যে বনিয়া দমকে এত নেমাত খাওয়াইছি একটা গরুর বাচ্চা বানসে গরুর বাচ্চাটা একবার ডাক মারছে গরুর বাচ্চাটা বসে মাগ আমাকে দুধ দাও আমার জীবটা শুকায়ে গেছে আমার গলা শুকা গেছে আবার গরুটা বসে বাচ্চা আমাদেরকে বনিয়ার জন্য মাওলা বাঘ বানাইছে এই বনিয়াই ওই বিনোমাজিদের জন্য এই আগুনে হবে না আগুন কে আবারও ত্যাগ করতে থাকো আবার এক হাজার বছর পর্যদ আগুন ত্যাগ করতে করতে ধাকার রথ একটা মুরগি জবাই দিয়েছে কত লাফালাফি করছে খা বন্ধা খা আমি তোদের জন্য হালাল করছি আমার এত নিমাত আগুন একেবারে আমাবসার্সি অন্ধকার কালো বুঝতে পাবন একেবারে আমি কালো হইয়া গেছে আল্লাপাকালামে পাখের মধ্যে ফরমান এত দুই মাইল উষা হইয়া এখন আগুন শাস করতে আসে আর একটা আগুন আর একটা আগুন খাইয়া ফলাইতে আছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও একদিন এক মজলিসের মধ্যে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন আল্লাহর হাবিব বললেন আজকে সত্তর বছর পরে সেই পাথর গিয়াত জাহান নামিনী সে তার আওয়াজ তোমরা মাত্র পাইল আল্লাহ যখন জাহান নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে সত্তর বছর পর্যন্ত জাহান নামে নিচের দিকে আল্লাহ বাবা যদি শরিয়াতের রশি গলার মধ্যে লাগা আল্লাহ কবর গেলে জাহান নামে যাওয়া লাগবে আমাদের সবাইকে তুমি জাহান্ন ও আজকে ছোট্ট কাঠার গাছ সহ্য করতে পারি না আজকে একটা ছোট মশার কাম সহ্য করতে পারি না একটা মশার কামনের থেকে বাঁচার জন্য কত এরসুল ব্যবহার করলাম কত গোলফ জ্বালাইলাম কত মশারি টানাইলাম যদি জাহান্ন বাড়ি শুরু হইয়া যাব সব্য করতে পারব না আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমরা কামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার এবং শেতান লাগিয়া রয়েছে এবং ফের জন্য একজন সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ আখলাক মজবুত হইয়া আছে। চমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার ন্যাকেরাম কলম নরম করিয়া চোখে পানি লাগলে চোখের পানিও সারা কিন্তু কাজী বাবা আমার জন্য দোয়া সাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো জান কি আমতের ময়দানে গলাগলি বাউলা কতগার বান্ধা গুনার বাজার মাথায় আল্লাহ আমরা যত আমরা তো গুনাগার আল্লাহ গুনাগার আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণার সীমা আছে তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দেলা দে তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছে আল্লাহ কেউ দাড়ি কাটিয়া ফেলাইছে আল্লাহ জানাত আমাদের নামটা উঠাইয়া না আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া না আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ যুবক বাবা থেকে কবুল করিয়া না মুরব্বি বাবা থেকে কবুল করিয়া না মা বোন থেকে কবুল করিয়ানো আল্লাহ আমার কাছে হাত তোলাম যাই না কার মা নাই কার বাবা নাই কার স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই মাকে জান্নাত বলন্দ করে দাও রব্বির হামু মা والصالحين واجوازمات ماي اجمعين وارحمنا ماهم برحمتك يا ارحم الراحمين ماشেন